চারিদিকে দেখি শুধু ইপটি জিঙ্গের প্রতিবাদ চারিদিকে দেখি শুধু ইপটি জিঙ্গর প্রতিবাদ খুঁজে দেখ রে মানুষ সাসুলে কার পড়াধ খুঁজদ দেখার নাই রে মানুষ সাসুলে কর পড়াধ চারিদিকে দেখি শুধু ইপটি জিঙ্গের প্রতিবাদ খুঁজে দেখার নাই রে মানু সাসুলে কার পড় খোঁজদ খর নাই রে মানুষ সাসুলে কার পড় খে ঘরের কনে রাস্তায় নেমে আসে পথ ঘাটে দেখলে পুরুষ মিঠ মিটাইয়া হাসে ভোর করে ঘরের কনে রাস্তায় নেমে আসে পথ ঘাটে দেখলে পুরুষ মিট মিটাইয়া হাসে আবর পুরুষ যদি আবর পুরুষ যদি দেখ নজর হয়ে যায় পড় কুজ দেখে মানুষ আসোলে করদ খুঁজদে করাই রে মানুষ আসলে করলে দু চারে নী বেশ ধরে বখটে নাম হাবে তো মর না জুর যোধি পৌরে হেলে দুলে চালে নারী পুড়ু সের বেশ ধরে বখটে নাম হাবে তো মর না জুর যোধি পৌঁ রে আবর মু আবর হয় যদি তর না কোনো প্রতিবাদ খুঁজ দে খর নাই রে মানুষ সাসোলে কারো পোড়া খর নাই রে মানুষ সাসোলে কারো পোড়া বেটে পিঠে নাই রে কাপুড় মাতারা কে খোলা চলে বন্ধুর সাথে ওরা বাসে পাপের মেলা বেটে পিঠে নাই রে কাপুর মাতারা কে খোলা চলে বোধুর সাথে ওরা বাস পাপের মেলা ওরা টা করোভে ওরা টাকার লোভে কত ছে খুঁজতেই রে মানুষ আসলে কার পোড়া এইভাবে আর যায় না চলা কোটি পাপের ভিড়ে ইসলামের ঋষি তুল ছায় এসো না ভাই ফিরে এইভাবে আর যায় না কবু পর্দা ছাড়া দূর হবে না ইফ্টিঙ্গের অভিশা খুঁজ দেখেন মানুষ আসলে কারপড়া খুঁজ দেখেন মানুষ আসলে কারপড়া চারিদিকে দেখি শুধু ইফ্ট জিঙ্গের প্রতিবাদ চারিদিকে দেখি শুধু ইফ্ট জিঙ্গের প্রতিবাদ খুঁজ দে খর নাই রে মানুষ সাসুলে কর পৌড়াদ খুঁজ দে খর নাই রে মানুষ সাসুলে কর পৌড়াধ খোজ দেরে রে মানুষ সাসুলে কর পোড়া